على بصيرة انا ومن اتبعني وسبحان الله وما انا من المشركين ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له الله لا اله الله وحده لا شريك له واشهد ان محمدا عبده يا ايها الناس اتقوا الذي خلقكم من نفس واحده وخلق من هذا زوجها وبصم ونساء واتقوا الله الذي تساءلون به والارহাম ان الله كان عليكم رقيبا ঐহীন আমনুল্লাহ হক তাত্না মসলিমোনুহ আমনক্লক সদীদসলক আমা লকুম মকফফিরকুম জুন ওমত রসুল ফকত بعد খৈরী কিতাব খৈরুল হদি হদী ومحيا সাহি ওসলম বষরম العالمين. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লা সুবহান তালার যে আল্লা সুবহান তালা আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিনে ইয়উমুল আরফার দিনে তার ঘরে মিলিত হওয়ার তৌফিক দান করলেন সেই মনিবের দরবারে সুখ্র আদায় করি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম মানবতার মুক্তি দুধ সর্বশেষ নবী নবী সল্লাহ আলি ওয়া সাল্লামের ওপর রহমত এবং করুণা বরশিত সাহাবায় কারাম তাবেইন তাবে তাবেইন আই মাই মুস্তাহিদিন সহ কেয়ামত পর্যন্ত যারা দিনে হকের ওপর প্রতিষ্ঠা থাকবে তাদের ওপর সম্মানিত উপস্থিতি আমরা জিল জিলহজ মাসের প্রথম দশকে অবস্থান করছি আমরা নিশ্চয়ই ইতিমধ্যে ইতিপূর্বে আমরা অবগত হয়েছি যে আল্লা সুহানাউ তালা বৎসরের বিভিন্ন দিনকে বিভিন্ন মর্যাদা দিয়েছেন সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হচ্ছে কোরবানির ঈদের দিন সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত্রি হচ্ছে লাইল আলু কদরের রাত্রি মর্যাদাপূর্ণ মাস হচ্ছে মাস শাহরু রমাদান মর্যাদাপূর্ণ दस रि हमजानर शेष दशक शेष दस रि मर्यादापूर्ण दसटा दिन हे जिल्हजर दस दिन जिल्हजर दस दिन करणीय सम्पर्के दिनगुलर सोन्नाथ सम्पर्केशर लोक जरा सुन्नाथ प्रेमिका आशिके रसुल जरा আমরা এই ব্যাপারে গাফেল গাফেল দেওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের অজ্ঞতা আমাদের মূর্খতা এই সম্পর্কে আমাদের জ্ঞানের স্বল্পতা এবং এই সুননাথ সম্পর্কে আমাদের প্রচারণা কারণ আমাদের দেশে সুন্নাতের চেয়ে বিদাতের গুরুত্ব এবং মর্যাদা বেশি রসদাল্লা সহি মুসলিমের হাদিসে বলছেন যে এই দশ দিন হচ্ছে দশ দিনের আমল হচ্ছে সবচেয়ে উত্তম আমল সবচেয়ে উত্তম বলার পরেই সাহাবারা প্রশ্ন করলেন ইয়ারসুল্ল জিহাদের চেয়েও কি এই দশ দিনের আমল কি উত্তম আল্লাহ রসুল্লাহ বললেন হ্যাঁ তবে ওই ব্যক্তি যে জিহাদে চলে গেছে তার জান এবং মাল নিয়ে ওইখানে সে মালটা খরচ করছে এবং যানটাও খরচ করছে ওই ব্যক্তি এই দশ দিনের চেয়ে উত্তম তবে সাধারণত জিহাদের চেয়েও এই দিন দিনের আমলের গুরুত্ব মর্যাদা বেশি এই দশ দিন কি করতে হবে মর্যাদা শুনলাম কিন্তু এই দিনে করণীয় কী তাকবির দিতে হবে সাহাবায় কারাম রাদিয়াল্লাহন আজমানি তারা সময় তাকবির দিতেন আবদুল্লাহ ওমর রাদিয়াল্লাহ্ন থেকে বর্ণিত আছে তিনি বাজারে গেলে তিনি তাকবির দিতেন তার তাকবির শুনে বাজারে যা যেসব মুসলিমরা থাকতেন তাদের স্মরণ হতো এবং তারাও তাকবির দিতেন একত্রে না সবাই ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা তাকবির দিতেন সবাই তাকবির দিতেন এবং যখনই আপনার স্মরণ হবে তখনই তাকবির দেবেন আমরা তো ওইগুলো নিয়ে ব্যস্ত না আমাদের ইসলাম দিন ইসলাম হিসাবে দিনকে ইসলাম হিসাবে আমরা গ্রহণ করছি কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে যেই বিষয়গুলোতে আমল যেই যেগুলো আছে ওইগুলো আমরা ওইগুলো সম্পর্কে আমরা বেখবর এই দশ দিনের রসদসল্লা সাল্লাম থেকে সুসাভ যে রসুদাল্লা সাল্লাম এই দশ দিনের নয় দিন সিয়াম পালন করতেন এবং এই দশ দিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ইয়ম আরাফা যেটা এই বৎসর এই মুহুর্তে আজকের এই দিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করছেন এই ইসলামের এখানে একটা বিষয় বলে দেওয়া দরকার যে ইসলামের কিছু বিষয় হচ্ছে সময়ের সাথে কিছু ইবাদত সম্পর্কিত কিছু ইবাদত হচ্ছে মাসের সাথে সম্পর্কিত কিছু ইবাদত আছে সময়ের সাথে সম্পর্কিত কিছু ইবাদত আছে বয়সের সাথে সম্পর্কিত কিছু ইবাদত আছে আখল বুদ্ধির সাথে সম্পর্কিত কিছু ইবাদত আছে স্থানের সাথে সম্পর্কিত কিছু ইবাদত আছে চাঁদ দেখার সাথে সম্পর্কিত এই আরাফার ইবাদতটা ইয় আরাফা হাদিসের বলা হয় নাই যে জিল হজের নয় তারিখ করতে হবে আরাফার দিবসের কথা বলা হয়েছে যেহেতু আমরা দেখতেছি জানতেছি স্যাটেলাইটের মাধ্যমে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতেছি যে আজকে হাজিরা ওইখানে অবস্থান করবেন এতেব আমাদেরকে আজকেই শিয়াম পালন করতে হবে আমাদের দেশে অনেক লোক হয়তো এই রবিবারে পালন করবে এটাও এক এক ধরনের অজ্ঞতা যে আমরা ইয়ামে আরাফা হ্যাঁ আমার দাদার আমলে ওইটা ছিল কারণ তখন যুগে যোগাযোগ ব্যবস্থা ছিল না কিন্তু আজকে আমরা দেখতেছি ওইটা এতে আমাদেরকে ওইভাবেই পালন করতে হবে এইভাবেই উলামায়কেরাম ফতোয়া দিয়েছেন তবে যেহেতু ঈদের বিষয়টা চাঁদ দেখার সাথে সম্পর্কিত এবং চাঁদ দেখাটা নিয়ে আমাদের সমকালীন আমাদের দেশে এটা বিতর্ক আছে যেটা গ্লোবালি হবে না লোকালি হবে এটা বিশ্বের কোন জায়গায় দেখলে হবে না আমাদের দেশে দেখতে হবে বা আমাদের এই অঞ্চলে দেখতে হবে বিশ্বের যে কোনো জায়গায় দেখা গেলে এটা ডিক্লেয়ার করবে কে আর এইটা এটার পক্ষে যারা তারা অনেক আকল এবং যুক্তিকে প্রাধান্য দেন তবে আমরা যারা লোকালি দেখার উপরে করি আমাদের দলিল হচ্ছে রসদ্সাল্লাহিসাল্লাম বলছেন চাঁদ দেখে রোজা রাখার জন্য চাঁদ দেখে ঈদ করার জন্য চাঁদ দেখে করার জন্য আর আমরা দেখি যে সাহাবায় কারাম এর মধ্যে একজন শীর্ষস্থানীয় সাহাবি রাইসুল মুফাসির আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহন হু তার থেকে বর্ণিত শহীদ মুসলিমে যেটি বর্ণিত হইছে যে তাকে জানানো হইল যে তার যুগে অন্যত্র চাঁদ দেখা গেছে তিনি সেটাকে অ্যাকসেপ্ট করলেন না গ্রহণ করলেন না তিনি কি গ্রহণ করলেন তিনি বললেন যে আমরা আমরা যেইভাবে দেখছি আমাদের এই মদিনা শহরে সেইভাবে আমরা পালন করব। এবং এই কথা শেষে তিনি বললেন আমার আনা রসুলসল্লা রসুল আমাদেরকে ওইভাবে আস আদেশ করেছেন মানেই রসুলসাল্লা যে চাঁদ দেখে এই ইবাদত করার জন্য এবং চাঁদ দেখে ইবাদত চালার জন্য বলছেন ওই যে হাদিসটি রসুলটা আদেশ করলেন এই আদেশটাকে আবদুল্লাহ ইবিনী আব্বাস রাদিয়াল্লাহনু ওইভাবে বুঝছেন যে লোকালই দেখতে হবে এজন্য জন্য কেউ যদি বলেন যেটা এটা ইশতিহাদি মশলা তাহলে আমরা মনে করি যে সাহাবাইকরামের ইস্তিহাত যে কোনো মুস্তাহিদের ইস্তিহাত থেকে উত্তম কারণ তারা খাইরুল করুনিতে ছিলেন তারা সর্বোত্তম যুগে ছিলেন তারা রসদ্দাল্লা সাল্লামের নিকটবর্তী ছিলেন সম্মানিত উপস্থিতি আমাদের কোরবানির বিষয়ে আমরা কোরবানির ইতিহাস সম্পর্কে জানি যে কোরবানির ইতিহাস এবং হাবিল এবং কাবিলের মাধ্যমে আমরা কোরবানির ইতিহাসের সূচনা পাই তারপরে আমরা জানি ইব্রাহিম আলাইসাল্লামের সাথে যে বিষয়টা সম্পৃক্ত এই বিষয়টা আমরা সকলের জানি এটা আমাদের আপনাদেরকে আর স্মরণ করিয়ে দিতে চাচ্ছি না তবে ওইখানে একটা বিষয় স্মরণ করিয়ে দিতে যাচ্ছি যে কোরবানির ইব্রাহিম আলাহিসাল্লামের ঘটনার সাথে কিছু আজগবি ঘটনা যেহেতু আমাদের দেশে অনেক বিষয়ে মিসকনসেপ্ট আছে অনেক বিষয়ে মানুষের ভুল ধারণা আছে। ঠিক অনুরূপভাবে একটা অনেক কিছু ভুল তথ্য আছে আমাদের সমাজে যে ইব্রাহিম আলাহি সাল্লাম একশোটা উট কুরবানি দিলেন ইব্রাহিম আলাহি সাল্লাম তার তরবারি দিয়ে কাটতে চাইলেন তার ছেলেকে কাটতেছে না তখন এটা নিয়ে পাথরে মারলেন পাথরে কেটে গেল কিন্তু এই ইব্রাহিমের গলা কাটতেছে না এই ধরনের কথা আছে আমাদের সমাজে প্রচলিত এই কথাগুলোর কোনো বৃত্তি নাই ইব্রাহিম আলাহি সাল্লাম এটা স্বপ্নে দেখলেন তিনি স্বপ্ন বাস্তবায়ন করতে দিলেন গেলেন আল্লাহ আল্লা সুবহান তার ইন্টেনশন তার নিয়রটা দেখলেন তারপরে আল্লা সুবহানের বদলে পশু কুরবানির কথা বিধান হিসাবে দিয়ে দিলেন এবং ওই সুন হিসাবে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের যে এই উম্মতে মোহাম্মদীর ওপরে এই কুরবানি কুরবানি বিষয়ে যাদের সামর্থ্য আসে তাদেরকে কোরবানি করা কেউ কেউ বলছেন ওয়াজিব কেউ কেউ বলছেন সুন্নতে মোয়াকাদা তবে ওয়াজিব হওয়াটাই সুসাব্যস্ত এবং অধিক গ্রহণযোগ্য সম্মানিত উপস্থিতি কোরবানির কোরবানির যে বিষয়টা আমাদের সমাজে আছে যে কুরবানি বাগে দেওয়া যাবে কিনা না না এটা নিশো এটা নিয়েও কিছু একতলাফ আছে শহীদ মুসলিমের হাদিসে রয়েছে যে উট এবং গরু সাতজনে দেওয়া যায় এবং রসদসল্লা আলাইসাল্লামের সময় হাজিরা যখন হজে যাইতেন তখন তারা ভাগে কুরবানি দিতেন তবে মুকিম অবস্থায় মদিনাতে তাকা অবস্থায় তারা ভাগে কোরবানি দিয়েছেন বলে এই মর্মে সুসাব্যস্ত কোনো হাদিস তারা প্রমাণিত না সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ তাদের ফতোয়া হচ্ছে যে মুকিম অবস্থায়ও বাগে কুর্বানি দেওয়া যাবে তবে এই ব্যাপারে সবাই একমত যে একক একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দেওয়া হচ্ছে উত্তম উত্তম হচ্ছে একটা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি আমাদের সমাজে আছে যে একটা পরিবার থেকেও যখন দেওয়া হয় তখন এইটা একটা লিস্ট করে লিস্ট করে ওই দিন দেখা যায় যে দাদার নাম বলে গেছে বা দাদার দাদার দাদার বাপের নাম বলে গেছে ওই দিন সবাই এটা খুব যত্ন করে লিসনে তো যিনি কুরবানি করবেন তিনি এটা প্রথমে তেলাওত করেন তারপরে কুরবানি করেন মনে হয় যেন এটা না করলে কুরবানিটা নষ্ট হয়ে যাবে কুরবানিটা হবে না এখন এটা দলিল বিরোধী কোনো দলিল দ্বারা স্বাস্থ্য সাব্যস্ত না এটা আখল বিরোধী যুক্তি বিরোধী একটা লোককে নিয়েছেন আপনি কুরবানি দেওয়ার জন্য সে চিন্তা করলো যে আমি গরিব মানুষ আমি তো কুরবানি করতে পারি নাই কখনো তো সে তার বাপদাদার নাম বলে দিলো সাতজনের নাম বলে বিসমিল্লাহ আকবর বলে জব করে দিল এটা কি তার হয়ে যাবে না এতে বোঝা গেলো যে ওইটার কোনো দরকার নাই যেভাবে আমাদের সমাজে একটা জিনিস চালু আছে যে নামাজের নিয়ত করতে হবে নিয়ত করা ফরজ তবে আমাদের কিতাবগুলাতে আছে নিয়ত পড়তে হবে পড়ার বিধানটাও আছে তবে এই মাস তালার শেষে গিয়ে দেখবেন সবাই বলতেছে যদি পড়তে গিয়ে ভুল হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই এর অর্থ হচ্ছে যে পড়ার কোনো মানে কোনো বৃত্তিই নাই পড়ার কোনো প্রয়োজনীয়তাই নাই। যদি প্রয়োজনীয় থাকতো থাকত তাহলে এটা পড়লে ভুল হইলে ভুল হইত কিন্তু যেহেতু পড়ার বলতেছে তারা যারা নিহত লিখছে বা অন্যটা নিহত লিখছে লেখার পরে বলতেছে যে ওই নিহত না পড়তে গিয়ে ভুল হয়ে যায় আর বার জায়গায় সালাসা বলে ফেলেন জুয়ারের জায়গায় আসর বলে ফেলেন তাহলে সালাতে কোনো অসুবিধা হবে না ওইটা দুয়ারিতে হবে না ওইটা নষ্ট হবে না এর অর্থ হচ্ছে যে ওই মুখে বলার কোনো বিধান কোরআনতে নাই এবং আমরা জানি যারা মুনাফিক ছিল রসদ্দুল্লাহ ইসলামের যুগে তারা মুখে বলতো যে তারা ইমন্দার তারা রসুলের সাথে সালাতা দেয়া করতো রসদ্দুল্লাহ ইসলাম সামি আল্লাহমান হামিদা বললে তারা রাব্বান লাকাল কালহাম বলতো তাদের এই মৌখিক স্বীকৃতি কোনো কাজে আসে নাই এই জন্য রসদ্দাল্লাহাম বলছেন আত্মা কোয়া হু না আত্মা কোয়া হু না আত্মা কো তিনবার ইশারা করে বলছেন যে তো হচ্ছে এইখানে অন্তরের বিষয় এক্লাস নিয়তের বিষয় এজন্য খালেস নিয়তে কোরবানি করতে হবে লোক দেখানোর জন্য না গরুর আপনারা যারা পশু কিনবেন পশুতে একটা মালা পরাইয়া যাইবেন তারপরে ওইটা দেখাইবেন এটার জন্য না এটা আল্লাহর জন্য যে কোনো ইবাদত কোরবানি হচ্ছে এটা ইবাদত আর ইবাদত্রহ গ্রহণের জন্য দুইটা শর্ত হচ্ছে একটা শর্ত হচ্ছে যে ওইটা আল্লাহর জন্য হতে হবে রব্বিকা লিল তোমার রবের জন্য সালাদ আদায় করো এবং কুরবানি করো আল্লা সুবহান বলছেন যে সালাতি ইন্সুখি লি রিন বলুন নিশ্চয়ই আমার সালাত ও নুসুকি আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু রব্বুল আলমিন আল্লাহ সুবাহান উত্লার জন্য নিয়রটাকে খালেস করতে হবে মাংস খাওয়ার জন্য না রসুল সাল্লাহ বলছেন যে মাংস মাংস খাওয়ার জন্য আল্লাহ সুবাহ বলছেন যে কুরবানির পশুর মাংস গুস্ত এগুলা আল্লাহ আল্লাহর গ্রহণযোগ্য হচ্ছে তাকুয়া পরেজগারিতা সম্মানিত উপস্থিতি দ্বিতীয় আমল কবুতের দ্বিতীয় শর্ত হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের অনুসরণে হতে হবে আল্লা সুবাহ বলছেন আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ বলছেন পূর্ণিমার রাত্রে চাঁদ দেখতে যেরকম কোনো অসুবিধা হয় না জান্নাতি লোকেরা আল্লাহ সুবহান সেইভাবে দেখবে এবং আমরা বিশ্বাস করি আমাদের আকিদা সালফে সালাহিনদের আকিদা যে কোরআন এবং ভিত্তিক আকিদা হচ্ছে আল্লাহ সুবহানাউতাল নিরাকার সত্যানন আল্লা সুবহানাউতাল নিরাকার সত্যানন আল্লা সু সুবাহানাউতালার হাত সম্পর্কে আল্লাহর অজুন চেহারা সম্পর্কে আল্লাহর নলা পায়ের নলা সম্পর্কে আল্লাহর পা সম্পর্কে রসদ সাল্লা আলয় সাল্লাম কোরআন এবং সোননাথের যে বর্ণাগুলো আসছে আমরা হুব হুবহু ওইভাবে বিশ্বাস করি কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে ওইভাবে আমরা বিশ্বাস করি আমরা এটাকে তাবিল করি না অপব্যাখ্যা করি না যে হাত অর্থ হচ্ছে শক্তি আমরা এইটার সাথে কোনো রূপক অর্থে নেই না এটা কোনোটা অন্য কোন সৃষ্টির অন্য কোনো সৃষ্টির সাথে আমরা মিলাই না কিসের জন্য আল্লাহ সুবহানাউতাল্লাহ বলছেন যে যে নাই আল্লাহ সুবাহ অন্যত্র বলছেন আল্লাহর কোন মিশাল নাই উদাহরণ নাই এক্সাম্পল নাই তো আল্লাহ আল্লাহর মতো আল্লাহ সুবাহান আল্লা সুবহান বলছেন আর রহমান আল্লাহ আরশিস্তাওয়া আমাদের সমাজের ইসলামিক ধর্মশিক্ষার বইগুলাতে আছে আমাদের অনেক অনেকের বক্তব্যের মধ্যে আছে যে আল্লাহ হচ্ছেন নিরাকার তিনি সর্বত্র বিরাজমান নাউজবিল্লা এটা কোরআন বিরোধী সুন্না বিরোধী হ্যাঁ কোরআনুল করিমের মধ্যে আল্লা সুবহানা বলছেন যে আমাদের শাহ চেয়ে আল্লাহ নিকটে আছেন। এই যে কোরআন এবং সুন্না এই শুধু কোরআন হাদিস কোরআন হাদিস বললে হবে না কোরআন হাদিস বুঝতে হবে কাদের মতো করে কোরআন হাদিস আমার মত করে বুঝবেন না আমাদের বর্তমান যুগের মুস্তাহিদ কার মত করে না কোরআন হাদিস বুঝতে হবে সালফে সালেহিনদের মত করে আলা ফাহমুদ সালফে সালেহিন যেইভাবে সালফে সালেহিনরা বুঝছেন যেইভাবে সাহাবাই কেরাম রাজি আল্লাহ আজমাইন বুঝছেন যেইভাবে তাবেহিনরা বুঝছেন যেইভাবে মহাদিসিনের কেরাম বুঝছেন যেইভাবে শীর্ষস্থানীয় মোফাসিনের কেরাম বুঝছেন এই সমকালীন কোন মুফাসিন না কোরআন হাদিসের বুঝ ফাহামটা হতে হবে সাহাবাই তারা সত্য প্রকাশিত হওয়ার পরে রসুলের বিরুদ্ধ আচারণ করে এবং মুমিনদের রাস্তার বিপরীতে চলে কোরআন যখন নাজিলাইছে তখন মুমিন বলতে সাহাবাই কেরাম রাদি আল্লা আজমাইনদেরকে বলা হয়েছে বোঝানো হয়েছে তারপরে এই সাহাবাদের এই বুঝের ওপরে কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারা হচ্ছে এই তাদের মতো করে আমাদেরকে বুঝতে হবে রসদামের একটা প্রসিদ্ধ হাদিস যেটা আমরা জানি যে রসুদাম বলছেন আমার উম তেত্বের দল হবে কুল্লু হুম ফিন্নহিদ সব যাবে জাহান নামে একটি গ্রুপ ছাড়া বলা হইলো যে এই একটি গ্রুপ কারা রসুদাম মা আলাইহি ও আসাহাবি অন্য হাদিসে বলছেন হুয়াল জামা সেটা হচ্ছে আল জামাত আজকে আমরা সমাজে জামাত শব্দের অর্থ করা হয় সংগঠন জামাত শব্দের অর্থ করা হয় দল এই যে দল করে যে যে দল করে ওই আল জামাতের হাদিসগুলো নিয়ে আসে আর আসিয়া বলে যে আল্লাহ রসুল বলছেন জামাত পদ্ম থাকার জন্য রসুল বলছেন জামাত থেকে বের হয়ে গেলে তুমি ইসলাম থেকে বের হয়ে গেলা তাহলে তুমি এক জামাতে থাকতে হবে আর ওইটা হচ্ছে আল জামাত এটা হচ্ছে রসুলের জামাত এটা আকিদা বিশ্বাস আমলে রসুলের সাথে মিলতে হবে সাহাবায় কেরামের সাথে মিলতে হবে আপনার আমার বিশ্বাস আপনার আমাদের আকিদা আপনার আমার আমল রসুল সাহাবাইকারের সাথে মিললে আমরা আলজামাদের মধ্যে থাকব। আর যদি ওইটা না মিলে তাহলে আমরা আলজামাত থেকে বিচ্ছুত হয়ে যাব। মা না আলাই সাহাবি থেকে বিচ্ছুত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি তো যেটা বলতেছিলাম যে কুরবানি ষাটটা নাম নিয়ে দিতে হবে এটার কোনো না আপনি যে নিয়ত করবেন যদি কেউ তার নিজের পক্ষ থেকে নিজের পরিবার থেকে জবাই পক্ষ থেকে জবাই করে তাহলে সে বলবে যে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে। তাকাব্বল্লাহ মিন্না ও মিনকুম মিন্না আহলে বাইতি আর যদি সে এটা অন্য কারো পক্ষ থেকে বলে যে তাকব্বল্লাহ তাকাব্বাল মিন অমুক একটা নাম বলবে যে অমুকের পক্ষ থেকে বা অমুরের অমুকের পরিবারের পক্ষ থেকে বিসমিল্লা বলে জবাই করবে বিসমিল্লা বলতে হবে কারণ আল্লাহ সুফহান তাল্লাহ কোরআন করিমের মাঝে বলছেন যে আল্লাহ সারা অন্যের নামে যারা যে পশু জবাই করা হবে সেটা খাওয়া হারাম ঘোষণা করছেন এতে আল্লাহর নামে জবাই করতে হবে তবে এখানে একটা ফিখি মশালা আছে কোন মুসলিম যদি ভুলে যায় আল্লাহর নাম নিতে তারপরে তার সেটা খাওয়া সেটা যায় যাচ্ছে কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর নাম আছে কিন্তু সে হয়তো মুখে বলতে গিয়ে ভুলে গেছে তবে ইচ্ছে করে ইচ্ছে করে আল্লাহর নাম বুলা যাবে না বা ছাড়া যাবে না সম্মানিত উপস্থিতি তারপরে আমাদের দেশে এই পশু জবাই করতে গিয়ে যেটা হয় যে মৃতের নামে দেওয়া হয় মৃত আমার দাদা মরে গেছেন আমার অমুক মারা গেছেন আমার আব্বা মারা গেছেন তো তার নামে কুরবানি দেওয়া হয় কোনো আন এবং সুনন্যাস থেকে কোথাও এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না যে মৃত ব্যক্তির নামে রসদল্লা ইসলাম বা সাহাবাইকার দিছেন। রসুদসল্লা ইসলাম জীবিত থাকা অবস্থায় তার তো অনেক আত্মীয়স্বজন মারা গেছেন রসুদ্সল্লা তার মধ্যে সবচেয়ে বেশি যিনি যাকে ভালোবাসতেন তিনি হচ্ছেন তার জন্য কুরবানি দেন নাই আর সাহাবাই কারাম রাদি আল্লাহন আজমাইন তারা তারা তাদের আত্মীয় স্বজনের নামে রসুদ্সল্লাহিস্লামের নামে কখনো দেন নাই আবুদাউদ এমনে মাজা এবং মিসকাতে একটি বর্ণনা আছে যে আলীরালনুকে রসুদ্সাল্লাসাল্লাম ওসিয়ত করে গেছিলেন যে তার পক্ষ থেকে কুরবানি দেওয়ার জন্য এই সনটটা সর্বসম্মত কমে মহাদিসের কাছে এটা হচ্ছে অগ্রহণযোগ্য এটা অগ্রহণযোগ্য এতে ও মিথের পক্ষ থেকে আপনি দেবেন না মিতের তরফ থেকে আপনি দেবেন না অনেকেই আবার রসুলের পক্ষ থেকে দেয় রসুলের পক্ষ থেকে দেওয়া রসুলের সানে বেআা দেবি রসুল কি সোহাবের ইশালে সোহাব যেন আমরা বেদাতি লোকেরা সোহাব পাটা ট্রান্সফার করে মাহফিল করে তারপরে এই মিলাদ কি আমিগুলো করে বলে যে এই সোহাবটুকু রসুলের কাছে পৌঁছাই দোক ওইভাবে কুরবানি করেও তারা চেষ্টা করে রসুলকে সোহাব দেওয়ার জন্য আমরা সবাই জানি একটা হাদিস যে রসুল সাল্লাম বলছেন মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় তিনটা ছাড়া এর মধ্যে একটি আছে যে উপকারী ইলিম আর এই মুসলিম উম্মা যত যত আমল করবে যত ইলিম চর্চা করবে সব সবার একটা বাঘ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি পাবেন কারণ এই হাদিসেই তিনি সূচনা করছিলেন কিন্তু তাকে দিতে হবে তার নামে দিতে হবে এটা রসুলসাল্লাম থেকে সাহাবাইকের নাম থেকে এটা তাদের কালচার ছিল না মুসলমানদের কালচার ছিল না এটা আমাদের দেশে কালচার দেশীয় কালচার এটা তারপরে কিছু কিছু আলেমদের অভিমত আছে যদি কেউ মৃত ব্যক্তির নামে কুরবানি দেয় তাহলে সেটা হবে সাদাকা আর সাদাকা যদি হয় তাহলে সেটার একটা অংশ সে খেতে পারবে না এটা সাদাকা হচ্ছে নীল ফুকারা ওল মাসাকিন ফকির এবং মিসকিনদের জন্য ওইখান থেকে একটি মাংসের টুকরা সে বক্ষণ করতে পারবে না সাদাকা হিসাবে যদি দেন আর যদি আমরা আমরা অনেক সাদা কা খাই আমরা যারা সচ্ছল আছি তারা কেউ সিন্নি করছে মরা বাড়িতেই করছে গরিবদের জন্য খাবার করছে আমরা খাই দুই টাকা যদি আমি আপনাকে দেই যে দুই টাকা নেন আপনাকে আল্লাহর পাশে দিলাম বলবেন না ভাই আমি তো ফকির মিশির না কিন্তু ওই আরেক ফকিরের খাবার খাইয়ে আসছেন আপনি হুজুররা গিয়ে খায় মুফতি মহাদিসরা খায় সাধারণ লোক খায় বড়ো লোক খায় তাও স্টাইল করে খায় গরিবদেরকে এই মাঠে মাঠে বসে উঠানে বসে খাওয়ানো হয় আর তাদেরকে মেহমানদারি করে আরো একটা আইটেম বেশি দিয়ে খাওয়ানো হয় অথচ জিজ্ঞেস করেন এই মাংসগুলা কিসের বলবে এটা তো সাদা কাক আউজ অজ্ঞতা মানে কত দূর গিয়ে পৌঁছেছে আমার এক ভাইকে সেদিন একদিন খাবার খেয়ে আসছে লাগাবাড়ি আমাদের পাশের বাড়ি সিন্নি খেয়ে আসছে আমি বললাম দুই টাকা দিলাম বলে আর ছোট ভাই তো বলতে না না আমার টাকা নেই না আমি বললাম একটু আগে তুমি ফকিরদের খাবার খেয়ে আসলায়। এই ওইটাতে তোমার সম্মান গেল না কিন্তু আমার কাছ থেকে দুই টাকা নিচ্ছ না আমি এটা সাদাকা দিচ্ছি তোমাকে এজন্য যদি কেউ দেন তাহলে এটা সাদাকা হবে তবে সাহবায় কারাম ইসলামী শরীয়তের মধ্যে এটা আছে যদি কেউ ওসিয়ত করে যায় যে তার ওসিয়ত কতটুকু করতে পারে আমরা এটাও জানা নাই আমাদের দেশে দেখবেন অনেক লোক পুরা সম্পত্তিটা অফ করে গেছে হারাম এটা এইটা ইসলামে নাই আমরা জানি না এটা তারপর খুব মানুষ খুব প্রশংসা করবে জ্ঞান ইসলামিক জ্ঞান যাদের আছে প্রশংসা করবে ওই লোকটা খুব ভালো কাজ করছে তার পুরা সম্পত্তিটা সে দান করে গেছে অমুক মাদ্রাসায় অমুক মসজিদে হারাম পুরা সম্পত্তি আপনি দান করতে পারেন না আপনি হসিয়ত করতে পারেন আপনার সম্পদের তিন বাঘের এক ভাগ তিন বাঘের এক ভাগের বেশি আপনার কোনো অধিকার নাই আপনার সম্পত্তি আপনার অধিকার নেই যেমন আপনার সম্পত্তি আপনার জাকাত দিতে হবে ওইখানে আপনার অধিকার নাই আপনি এটা খাবেন আপনার সম্পত্তি আপনি পুরাটা দান করে দেবেন আপনার পুত্র করে দেবেন আপনার ছেলে আপনার কথা বিয়া করে নাই আপনার কথা শুনে নাই এর জন্য ওই বিধান ইসলামের মধ্যে নাই পুত্র করার আপনার সম্পত্তি থেকে আপনার সন্তান বঞ্চিত হওয়া ইসলামী বিধান আছে ওই বিধান মতো যদি বিধান মতো পড়ে তাহলে সে বঞ্চিত হবে কিন্তু আপনার কোনো অধিকার নাই আপনার কথা শুনে নাই সে আপনার কথা শুনে নাই সে এটার জন্য কবিরা গুনা করছে কিন্তু এর জন্য যে আপনার সম্পত্তিকে বঞ্চিত করে দেবেন এটার কোনো অধিকার নাই আপনাকে তিন ভাগের এক ভাগের মধ্যে থেকে যদি আপনার মৃত কেউ আপনার অলি কেউ বা আপনার আত্মীয়স্বজনকেও সে বলে থাকে যে আমার এই তিনবাগের এক ভাগ সম্পত্তি থেকে তুমি এই কোরবানি করবা তাহলে সেই ক্ষেত্রে ওসিয়তটা পালন করা হচ্ছে ওয়াজিব এবং তার সম্পত্তি থেকে যদি একবারে কোরবানি করা না যায় দুই তিন বছরে ওইটা সম্পদ বের হ বেশি হলে করা যায় তাহলে এই তিনবার তিন বছর পরে বা যখন বেশি হবে তখন করাটা হচ্ছে ওয়াজিব কিন্তু এর জন্য আপনার বা আমার আব্বার সামর্থ্য ছিল না আর আমি এখন সামর্থ্য হয়েছি এখন আমি ওনার নামে হজ করে ট্রান্সফার করবো আমি ওনার নামে এই নামাজ পড়ে ট্রান্সফার মিলাদ পড়াইয়া খতম পড়াইয়া ওয়াজ করাইয়া ওইটা পাঠাইবো এই সুযোগ ইসলামে দেয় নাই নাহলে সব বড়ো লোকরা চলে যেত সব নিয়ে আর আমি বুঝি না অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে সব যাবে না কি কুরবানি পাঠানো যাবে না এটা যাবে না আমি বলি ভাই আপনার বলে মনে করেন যে আপনি কি আপনার যে ব্যক্তি মৃত ব্যক্তি তার জন্য আপনি কি সোয়াব চান না মাখিরাত চান সাব দিলেন বিশাল সব তার এটা হয়তো না ছিল এটা চলে গেল তার কোন লাভই ন আপনি তাকে সোয়া দেওয়ার তো বিধান ইসলামে নাই যদি যেটা আছে যে জায়গায় আসে ওইভাবে দেন আর তার জন্য মাফিরাতের দোয়া করেন যখনই স্মরণ হয় তার জন্য দোয়া করেন পিতামালা হবে তাদের জন্য দোয়া করেন রব্বির হামহুমা কামা রব্বাই আলী আল্লাহ সুবানিখাই দিচ্ছেন বিদ্বেষ রাখবেন না খুশি হয়ে জাননা দিয়ে দেন তাহলে আর কিছু দরকার আছে সম্মানিত উপস্থিতি কোরবানির আরো কিছু মাসালা হচ্ছে যে কুরবানির পশুটা হতে হবে যে শরীয়র যে চার শ্রেণির পশুর কথা বলছে সেই চার শ্রেণীভুক্ত হতে হবে হতে হবে উঠ গরু মেষ ছাগল এর এই চার শ্রেণীর মধ্যে আপনি কি করতে পারবেন কুরবানি করতে পারবেন কোরবানির গরু এবং উটের মধ্যে সাত বাঘে দেওয়া যায় মেষ এবং ছাগলের মধ্যে কোনো বাঘে দেওয়া যায় না একাধিক ব্যক্তি শরিক হতে পারে না কুরবানির পশুগুলা একটি পশু আমরা এটা নিয়ে আলোচনা করছি যে সাত পাখি দেওয়া যায় কিনা সাতটা পরিবারের পক্ষে দেওয়া যায় না এটাই বিষয়ে নিয়ে আছে তারপরে কোরবানির সাথে আমাদের সমাজে আকিকাকে সম্পৃক্ত করে দেয় আকিকা এবং কুরবানি বলে যে আকিকা একসাথে দিয়ে দেব যখন কুরবানি আসে একসাথে সাত নামের মধ্যে এক নাম ঢুকিয়ে দিব আকিকা না এটা হবে না এটা দেয়া যাবে না এটা দুইটা আলাদা আলাদা ইবাদক এটা আলাদা ইবাদ এটাকে আপনার মন মতো করে আপনি আপনার ইচ্ছা মত করে এটাকে মার্চ করতে পারবেন না একত্রিত করতে পারবেন না যেখানে ইসলামের শরীরত একত্রিত করার হ্যাঁ ইসলামে কিছু আপনি বলবেন ইসলামে তো কিছু ইবাদক একত্রিত করার অধিকার আছে ইসলামে এই বিধান দিয়ে দিছে হ্যাঁ দিয়ে যদি জুম্মার দিন শুক্রবার যদি ঈদ হয় তাহলে আপনি জুম্মার সালাত আদায় করা আপনার জন্য কি না ম্যান্ডেটরি না অবশ্যই না পালনীয় না আপনি দূরে কোথাও আছেন বা আপনি হয়তো অনেক আগে গ্রামে ছিল চার পাঁচটা মসজিদ মিলে একটা জুম্মা মসজিদ ছিল সেই ক্ষেত্রে আপনি জুয়র সালাদা করতে পারেন যদি জুম্মার দিনে ঈদ আসে আপনি জুয়োর আসরের সালাত সফরে অথবা মুকিম অথবা মুস্তাফির অবস্থায় একত্রিত করতে পারেন সফরে করবেন কসর এবং জমা আর বাড়িতে করবেন কসর না করে জমা অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে সালাত একত্রিত করছেন ফকিগণ বলছেন যে এটা হচ্ছে সামী শরীয়তের সহজতা করে দিচ্ছেন এর জন্য না আপনি যে আমি যেকোনো সময় করব। প্রয়োজনে করতে পারি আমাদের অনেক আত্মীয় স্বজন আছে বাড়ি থেকে বের হয়ে যায় বিভিন্ন সেন্টারে অনুষ্ঠানে ওইখানে গেলে সালাত আদায়ের ব্যবস্থা নাই আর আমাদের তো মহিলাদেরকেও তো মসজিদে নেওয়ারও সুযোগ নাই। মহিলাদেরকে কুদরতুল্লাহ মসজিদে দেখি যে মহিলা সিঁড়ির নিচে বসে দাঁড়িয়ে আছে আর স্বামী গেছেন সালাদ আদায় করতে মহিলার উপরে কি সালাদ ফরস না সেদিন আমাদের এক ভাই জানালেন যে আমাদের মার্কেটের তিনতলায় গিয়ে এক কর্নারে একটা এটা শুরু জায়গার মধ্যে একজন মহিলা সালাত দেখা করছেন আল্লাহবাদ এই দেশে মহিলা পুলিশ আছে মহিলা ভিডিয়ার আছে মহিলা আর্মি আছে মহিলাদের জন্য আলাদা ফিল্ড আছে মহিলা ক্রিকেট টিম আছে মহিলা ফুটবল টিম আছে সিলেটে তো আঠাশটার মতো গেম হয়ে গেল মহিলা গেম কিন্তু মহিলাদের জন্য সালাতের ব্যবস্থা আমরা এখনও করতে পারি নাই ইসলামে যে তাদের যে অধিকার দিছে আমরা বলতেছি না যে মহিলাদেরকে ঘর থেকে বাইরে নিয়ে আসবেন এটা রসদুল্লাহাম বলে না ইসলামী শরীয়ত বলে নাই ইসলামী শরীয়ত বলছে যে মহিলাদেরকে তাদের ঘরের মধ্যে সালাতাদা করা হচ্ছে উত্তম তবে পুরুষদেরকে জানিয়ে দিছে তারা যদি মহিলা ওনার মসজিদে আসতে চায় তাহলে তাদেরকে বাধা দেওয়া যাবে না এখন আসতে চায় কি বাধ্যতামূলকভাবে যেতে পারতেছে না তার প্রয়োজন আপনি মার্কেটে নিয়ে গেছেন আপনি মার্কেটে তাকে দাঁড়িয়ে করিয়ে আপনি সালাদা করতেছেন কুমিল্লা কারাগারে একটা মহিলা তার ছেলেকে দেখতে আসে সালাদ পড়তে গেছে মসজিদের বারান্দায় মোয়াজিন তাকে লাঠি নিয়ে দৌড়াইতেছে মহিলা এসে মসজিদে ঢুকে গেছে লোকজন বলছে যে কী সমস্যা সে বলতেছে আমি কখনো সালাত কাজা করি নাই আজকে ছেলেকে কানে দেখতে আসি এখন আমি সালাত আদায় করতে গেছি ওই লোক লাঠি নিয়ে দৌড়াচ্ছে এই হচ্ছে আমাদের ইসলাম চর্চা বাংলাদেশের একজন আহলে সুনাদ জামাতের তর্জুমান তারপরে ওই কি আর ডিগ্রি আছে যে এই মোনাজিরে জমান তিনি বলতেছেন যে মহিলাদেরকে মসজিদে আনা আনা নাকি এটা ফ্যাশন হয়ে গেছে মানুষ উপভোগ করার জন্য মহিলাদেরকে মসজিদে নিয়ে আসছে। দিক সেই সব মোনাজিরে জমানের জন্য দিক সেই সব মুফাসিরে কোরআনের জন্য আউজুবিল্লা এই দেশে মার্কেটে ফুটবল খেলা ক্রিকেট টিম এগুলো নিয়ে কথা নাই কিন্তু মসজিদে আসলে নাকি মহিলারা বেগানা হয়ে যাবে ওইখানে নাকি পুরুষরা উপভোগের জন্য নিয়ে আসে এই দেখেন তাদের তাদের ইলম তাদের মানসিকতা সম্মানিত উপস্থিতি তারপরে আকিকা এবং কুরবানি আমরা বলতেছিলাম যে কিছু ইবাদত আছে সেগুলো মার্চ করা যায় যেমন আকিকা এবং কুরবানি যদি এরকম হয় যে বাচ্চা জন্ম নেওয়ার পরে আকিদার ডেইটটা এবং কোরবানির ডেটটা একত্রিত যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আকিকা এবং কুরবানি একসাথে চলবে মানে যে কোনো একটা দিলে হবে যদি ওই লোকের সামর্থ্য না থাকে এবং সে চায় যে আমি আকিকা আকিকার কুরবানি এবং আকিকা দিয়ে একত্রিত করে দিলাম সেক্ষেত্রে বৈধ হবে কিন্তু আপনার জন্মনিষে দশ বছর আগে জন্মনিষে মাসের বছরের প্রথমে আর আপনি বছরের শেষে আসিয়া আকিদা এবং কুরবানিকে একত্রিত করবেন এই বিধান ইসলামের মধ্যে নাই সম্মানিত উপস্থিতি পশুর ক্ষেত্রে বয়স আসে ও উঠ হচ্ছে পাঁচ বছর গরু হচ্ছে দুই বছর মেষ এবং ছাগল এক বছরের তবে রসদ সোল্লা আলয় সাল্লাম বলছেন যে দাতাল ছাড়া যবে করবে না তবে বলছেন যে এক্ষেত্রে একটা রসদাম একটু ছাড় দিলেন বললেন যে মে ছয় মাসের হলেও চলবে মেয়ের ছয় মাসের হলেও চলবে শহীদ মুসলিমের নয়শো তেস উনিশশো তেষট্টি নম্বর হাদিসের মধ্যে রসদাম এটা বলছেন যে অনুমতি দিয়েছেন ছয় মাসের মেস জবে করা যায় এবং রসদিসাল্লাম আপনারা জানেন কি না রসাহসাল্লাম কুরবানি বিতরণ করতেন রসদালু আলি সাল্লাম খুব দরিদ্র মানুষ ছিলেন এইটা আমরা জানি কিন্তু রসুসলি সাল্লাম কুরবানি বিতরণ করতেন এই ধরনের তার সম্পদ ছিল গণিমত থেকে যখন মাল পাইতেন যখন অনেক সম্পদ আসতো তিনি এইগুলো নিজে জমা করতেন না তিনি এইগুলা বিতরণ করে দিতেন আমাদের দেশে কিছু লোক আছে নিজের অনেকগুলো কাপড় আসে আর সে মহিলাটা পড়িয়া মানে চোলাফিরা করে একটু বাপ দেখায় যে সে মানে গরিবী হালতে আছে। না রসুদি সালাম ওই রহম করেন নাই রসুল্লাহ ইসলাম সব দান করে দিছেন তারপরে তিনি খেতে পারেন নাই তারপরে তার করে চুলা জলে নাই রসুলসল্লা কুরবানি বিতরণ করতেন একজন সাহাবির বাগে গিয়ে পড়ে গেল ছয় মাসের একটা ম্যাচ তখন রসদাম জানানো হলে তিনি বললেন এটা কুরবানি করার কোনো অসুবিধা নেই পশু দুষ্মুক্ত হতে অস্পষ্ট কানা স্পষ্ট যদি কোনো রোগাক্রান্ত হয় স্পষ্ট যদি কোনো ক্ষত থাকে পশুর মধ্যে অথবা খুব অতিবিদ্ধ হয় সেই ক্ষেত্রে এগুলা কোরবানি করা যাবে না তবে সিং যদি কাটা হয় শিং বাঙ্গা হয় লেজ কাটা হয় কান চিরা বা ফাটা হয় লিঙ্গ কাটা হয় দাঁত বাঙ্গা চামড়া ছেঁড়া অথবা অগভীর কাটা হয় সেই ক্ষেত্রে সেটা মাখরুহ মাকরমা যদি অপছন্দনীয় তাহলে তারপরেও এটা হয়ে যাবে একটা বিষয় যে কুরবানি হতে হবে হালাল আল্লাহ সম্পদ থেকে আল্লা সুতরা পেন না সহিমে রসদ সাল্লাহিসাল্লাম এক হাজার পনেরো নম্বর হাদিসে বলছেন এতে হালাল সম্পদ থেকে আপনাকে কুরবানি করতে হবে কুরবানির পশু হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে সেই ক্ষেত্রে যদি এটা হয় যে আপনার অসতার কারণে আপনার আপনি এটা আল্লাহর একটা আমানত ছিল আপনি করে করে আনছেন আপনার কাছে রাখছেন এই ক্ষেত্রে আমানতে যদি আপনি কি করেন আপনার কারণে যদি এটা আমানতটা খেয়ানত হয়ে যায় তাহলে ক্ষেত্রে আরেকটা পশু জমা করতে হবে আর যদি এটা হয় যে আপনি সতর্ক ছিলেন তারপরেও এটা হয়ে গেছে তাহলে আমানতের কোনো জামানত না এতে ক্ষেত্রে না করলেও চলবে পশুর যে আমাদের দেশে পশু যে কাটা হয় এখান থেকে খসাইকে দেওয়া হয় খসাই যেহেতু হেল্প করে অনেক সাহায্য করে এর জন্য একটা বাঘ খোসাইকে দেওয়া হয় না এটা দেওয়া যাবে না তাই সে তার পরিশ্রমিকের জন্য তাকে আলাদা পারিশ্রমিক দিতে হবে কিন্তু ওই খসাই লোকটা যদি আপনার বিতরণের বা আপনি যদি তাকে দরিদ্র মানুষ হিসাবে তাকে দিতে চান তাহলে সেটা দেবেন আলাদা আইডেন্টিফাই করবেন যে এটাই হচ্ছে আমি কুরবানির পশু তোমাকে দিলাম আর এইটা তোমার পারিশ্রমিক দিলাম এইভাবে আলাদা করে যাতে এটা নিয়ে মিক্স না হয় সেই ব্যাপারে সতর্ক থাকবেন কোরবানির পশু ক্রয় করার পরে তার যদি এটা বাচ্চা হয়ে যায় তাহলে বাচ্চাটাকেও কোরবানি করতে হবে জবাই করার পদ্ধতি হচ্ছে ঈদের সালাতের পরে জবাব জব করতে হবে ঈদের সালাতের আগে রসুদল্লাহি সালাম একবার ঈদের সালাত সালাত আদা করে দেখলেন অনেক পশু জবাই হয়ে গেছে রসদুলাম বললেন যে যারা জবাই করছে তাদেরকে আবার জবাব জবাই করতে হবে পশু কারণ ঈদের সালাতের আগে পশু জবাই করা যাবে না এটা মাংস খাওয়া হবে এটা কুরবানি হবে না কারণ কোরবানি ইবাদত আর ইবাদতটা নির্দিষ্ট সময়ে করতে হবে ঈদের সালাতের পরে করতে হবে উত্তম হচ্ছে ক্ষুদবার পরে জবা করা তবে যেহেতু আমরা জানি যে ঈদের নামাজের জুম্মার খোদ্া হচ্ছে ওয়াজিব আর ঈদের খোদবাটা হচ্ছে শুননা এতেব আপনি যদি কোনো প্রয়োজনে দূরে যাওয়ার হয় বা আপনার ব্যবস্থাপনার জন্য কোনো কারণে যদি আপনি খোদবার আগেও করেন সেক্ষেত্রে বৈধ হয়ে যাবে তবে উত্তম হচ্ছে খুদ্বার পরে জবা করা মহিলাদের অধিকার তারা কি কোরবানি ফুসিজবাহ করতে পারবে হ্যাঁ পারবে আমাদের কাছে দলিল আছে দলিল হচ্ছে ফাথুল বাড়িতে আবু মুসার আদিয়াল্লাহ রসুদালিস্লাম একজন সাহাবি তিনি তার কন্যাদেরকে ফসি জবাহ করার জন্য বলতেন ইমাম বুখারি এটা বর্ণনা করছেন ইবনে হাজার আসকালানি তার ফাথুল বাড়িতে এটা একটা দশম খণ্ডের উনিশ পৃষ্ঠা এটা বর্ণনা করছেন যে মহিলারা কোরবানি করতে পারবে আমাদের দেশে আছে গোরু এই খিটা জব না মুরুখটাও অনেক মহিলা যোগ করে না যে খরলে হবে কিনা না পশু কোরবানির ক্ষেত্রে পশুর প্রতি রহম করতে হবে দয়া করতে হবে দয়াটা কিভাবে করবেন পশুকে খুব যত্ন করে এইটাকে শুয়াবেন তারপরে একটা দারালু রসুসল্লা সাল্লাম রাহমতুল্লিল আলমিন সারা জগৎবাসী জগৎ সমূহের তিনি কি রহমত স্বরূপ তিনি পশুদেরকে জবাই করার ক্ষেত্রে দাঁড়ালু অস্ত্র ব্যবহার করার জন্য বলছেন যাতে খুব সহজে পশুটাকে জবাহ করা যায় এবং ইসলামী ইসলামে এটা বৈধ নয় যে পশুর সামনে আপনি পশুর পশু যেটাকে জবাই করবেন ওই অস্ত্রটা তার সামনে দাঁড়ানো দাঁড়ালো এটা ইসলামী শরীয়ত বৈধ করে নাই আপনি পশুর সামনে এটা করবেন না এটা পশুর প্রতি দয়া দেখানো হলো না জবে কিবলামুখী হয়ে করতে হবে তবে যদি কোনো কারণে অনেক সময় আসে অনেক বড়ো পশু থাকে এটাকে কিবলামুখী করা যায় না একদিকে গিয়ে পড়ে গেছে এখন কিবলামুখী করতে গেলে এটা আবার সুটে ছুটে যেতে পারে আবার অনেককে আহত করতে পারে সেই ক্ষেত্রে কীবলামুখী না করলেও হয়ে যাবে তবে যদি সুযোগ থাকে তাহলে কিবলামুখী করে শয়ন করে করতে হবে আমরা এর আগেই বলছি যে এটা আল্লাহর নামে করতে হবে এবং এটা আমরা বলব যে তাকাব্বাল মিননি আহলে বাইতি অথবা তাকাব্বাল মিন অমুক অমুকের পক্ষ থেকে অন্যকে অন্যকে দিয়ে করানোর যায়জাজ আসে কিন্তু আমাদের দেশে আগে ছিল এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এটা অনেক মানুষের নলেজ হয়ে গেছে আগে ছিল যে যিনি জবাই করবে ইনি এই মাথাটা নিয়ে যাবেন এটা আমরা ছোটোবেলা দেখতাম যে ইমাম সাহেবের অনেক মাথা হয়ে যেত তো এটা এবং ইমাম সাহেব ছাড়া কেউ জবা করতো না আলহামদুলিল্লাহ এখন অনেকেই কি করতেছে আপনি নিজে জবা করাটা হচ্ছে উত্তম যেহেতু এটা ইবাদত আর ইবাদতটা আপনি নিজে করলেন যে হ্যাঁ বৈধ আছে অন্যকে দিয়ে রসদ্লি ইসলাম ফজের মাঠে তিনি অনেকগুলো জবা করার পরে আলীর এনহানকে বললেন যে তার পক্ষ থেকে বাকিগুলো জবা করার জন্য এটা বৈধ আছে। অনেকেই আছে আবার নিজে করতে গেলে আবার তার প্রেশার টেসার উঠবে তার সমস্যা হয়ে যাবে এই ক্ষেত্রে আর তারপরে আমাদের দেশে একটা একটা মারাত্মক ভুল ধারণা হচ্ছে যে যদি শুক্রবারে ঈদ হয় শুক্রবারে যদি হজ হয় সেটা হচ্ছে হজ্জে আকবর আমাদের দেশে ধারণা আছে যে হজ্জে আকবর হচ্ছে যদি জুম্মাবারে ঈদ এই হজ হয় কিন্তু এটা সুন্না বিরোধী হাদিস বিরোধী কথা হাদিসে কি আছে আবুদাউদের পাঁচ নম্বর খণ্ডে এবং ইবনে মাজার দ্বিতীয় খণ্ডে বর্ণিত আছে রসুল্লাহ আলি সাল্লাম কুরবানির দিনকে হজ্জে আকবর বলছেন কুরবানির দিবস কে হজ্জে আকবর বলছেন এতে কোরবানির দিনটাই হচ্ছে হজ্ আকবর এই জুম্মারে হজ হলে ওইটা হজ্ আকবর হয় এবং হজে আকবরের অনেক মর্যাদা আমাদের দেশে আছে। কেউ যদি একবার করতে পারে তাহলে এমনি বললেই বলে যে হজের গল্প উঠলে বলে যে আমি তো আকবরই হজটা করছি আউজ্লা আল্লাহ আমাদেরকে হেফাজত করে তারপরে ঈদের দিন হচ্ছে ঈদের মাঠে গমন করা ঈদের মাঠে যাওয়া আল্লাহ আকবর এখানে অনেক বৃদ্ধ লোক আছেন আর ইয়াং সেলেরা আছেন। আমার মনে হয় না যে ঈদের মাঠে যাইতে হলে ইবাদত আছে এটা আমরা খুব কম জানি শুধু এটা জানি যে রমজানে যাইতে হলে খাইয়া যাইতে হবে আর কুরবানির ঈদে না খাইয়া যেতে হবে কিন্তু আমরা ওইটা জানি না যে তকবির বলে বলে যেতে হবে আমরা কখনো তকবির দিয়ে যাই নাই আমি অনেক লোককে দেখি অনেক পরহেজগার লোকদেরকে দেখি অনেক শূন্যতির উপর আমল করলার লোকদেরকে দেখি এটা আমি ক্রিটিসাইজের জন্য বলতেছি না বলতেছি আমাদের মূর্খতা অজ্ঞতা আমাদের না জানা ঈদের মাঠে যাওয়ার সময় আপনি পারলে তকবিরটা লিখে মানুষদেরকে বিতরন করেন যে যাওয়ার সময় যেতে মানুষ স্মরণ করতে পারে তকবির দিতে পারে আল্লাহ আকবর আল্লাহ একবার ইলাহি আল্লাহ আল্লাহ আকবরাল্লাহ আকবর আল্লাহ হাম তকবির দিয়ে দিয়ে ঈদের মাঠে যাবেন ঈদের মাঠে যাওয়ার পরে খতিব দালানুর আগ পর্যন্ত তকবির দেবেন তবে তকবিরটা সম্মিলিত না তকবিরটা হচ্ছে আলাদা আলাদা প্রত্যেকে দেবেন ইসলামে কিছু ইবাদত আছে উচ্চস্বরে করা যায় কিছু ইবাদত আসে মনে মনে করতে হয় কিছু জিকির আসে মনে মনে করতে হয় কিন্তু কিসি জিকির আছে যে উচ্চ আওয়াজে করতে হয় খুদ্া একটা জিকির কোরআন তেলাওয়াত জিকির আপনি আজান দিবেন এইটা জিকির জুম্মার এই সালাতে তেলাওয়াত করবেন মাগরীব এসা সালাতে তেলাওয়াত করবেন উচ্চ উচ্চ আওয়াজে এটা হচ্ছে জিকির এটা উচ্চ আওয়াজে করতে হবে এবং জুয়োর আসর মাগরীবের শেষে এসার শেষে এইগুলা নিম্ন আওয়াজে করতে হবে আপনি দূরত পড়বেন রসুলের নামে উপরে উঠতে সময় আল্লাহ আকবর বলবেন নিচের দিকে নামলে লিফ্টে উপরে উঠছেন বা পাহাড়ের দিকে উঠতেছেন আপনি আল্লাহ একবার বলবেন আপনি লিফ্টে বা নিচে নামতেছেন সিঁড়ি দিয়ে নামতেছেন সুবাহ আল্লাহ বলবেন ওইটা উচ্চ আওয়াজে না এটা রসুল নিষেধ করছেন যে উচ্চ আওয়াজে না করার জন্য তো দেখা গেলো যে ইসলাম হচ্ছে একটা লেজিস্লেশন একটা সিস্টেমের নাম একটা পদ্ধতির নাম ওইখানে যেখানে যেটা যেভাবে পদ্ধতি করার জন্য বলছে ওইভাবে বলতে হবে আপনি মসজিদে এসে ঢুকার সময় বললেন উচ্চ আওয়াজে বলা শুরু করলেন রসুলের উপরে দূর উৎপাদন করা শুরু করলেন আর আল্লাহতালী আবু আবা রাহমাতিকা সবাইকে শুনে বললেন না এইখানে আপনি মনে মনে বলতে হবে যে জায়গায় যেটা আসে কোনো জায়গায় আসে সম্মিলিতভাবে করা যায় কোনো জায়গা কাছে আছে একত্রিত করা একা একা করতে হয় জামাতে সালাত সম্মিলিত করতে হয় আবার শূন্যত নফল সালাদগুলা একা একি পড়তে হয় তো ঈদের মাঠে যাওয়ার সময় তকবীর বলতে হবে ঈদের সালাত হচ্ছে শূন্যতে মোয়াক্কাদা ঈদের সালাদা নারীরা অংশ গ্রহণ করবে কোন কোনো ওলামায় কেরাম বলছেন ওয়াজিব মহিলাদেরকে অংশগ্রহণ কৃষির জন্য রসদুল্লাহাম বলছেন সহিউল বুখারির মধ্যে আছে যে তোমরা তোমাদের মহিলাদেরকে আদেশ করছেন রসুল আমর করছেন নির্দেশ দিয়েছেন যে তারা যেন ঈদের মাঠে যায় তখন জানানো হলো যে তাদের তো অনেকেরই পর্দা করার মতো লেবাস নাই কাপড় নাই তখন রসুদি সাল্লাম বললেন যে তারা যেন অন্য বোন তাদেরকে শেয়ার করে তাদের সাথে শরিক হয়ে তাদেরকে নিয়ে যায় এমন কি এমনকি রসদাম হাইজ প্রাপ্তা যাদের উপরে সালাত ফরজ নয় সালাত আদায় করবে না তারা তারা ঐদের মাঠে যাবে দুয়াতে গ্রহণ করার জন্য এটার মহত্ব ফজিলত অনেক কিছু বর্ণনা করছেন আমাদের উলামায়কেরাম তবে আমি আপনাদেরকে একটা শোনাই যে আমাদের এই যে পূজা হয় আমাদের সনাতন ধর্মের লোকেরা যে পূজা করে তারা যখন তাদের পূজাটাকে বিসর্জন দেওয়ার জন্য মাঠে বের হয় তখন মনে হয় যেন পুরা সিলেট গোটা সিলেট শহরটাই হচ্ছে সনাতন ধর্মীদের শহর কিসের জন্য তারা সব সেদিন মাঠে চলে আসে এখন তো কালচার হয়ে গেছে ওই গ্রাম থেকে ট্রাকটা নিয়ে আসে ওইখানে আসিয়া শহরবাসীকে একবার চক্কর দেওয়াইয়া দেখাইয়া তারপরে ওইখানে নিয়ে আবার এটা বিসর্জন দেয় ঈদের মাঠে আপনি তকবির দেবেন সবাই যাবেন নারী পুরুষ সবাই ঈদের মাঠে যাবেন ওইখানে দেখা যাবে যে সবাই আমরা মুসলিম আমরা মুসলিমদের ঐক্যবদ্ধতা আমাদের ইবাদতের ক্ষেত্রে আল্লাহর কাছে সালেন্ডারের ক্ষেত্রে আমরা যে সবাই একমত এবং আমরা যে সব আজকে বের হয়েছি এবং সব বের হয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব খুদবার একটা অংশ থাকবে দোয়া যেখানে আল্লাহর কাছে দোয়া করা হবে সেদিন হচ্ছে তকবির দেওয়ার দিন সেদিন দোয়া কবুলের দিন সেদিন হচ্ছে শুভেচ্ছা বিনিময়ের দিন ঈদ মুবারক না ঈদ মুবারক আজ থেকে দশ বছর আগে ছিল না এইটা ওই বিটিভির ওই ঈদ আনন্দ মেলা আর এই ইত্যাদি অনুষ্ঠান এইগুলো বাইর করছে আর এখানে যারা মুরব্বী আছেন তারা বললেন তারা যুবক থাকা অবস্থায় কখনো ঈদ মুবারক শুনছেন শুনেন নাই অনেকে আমাদেরকে বস্ত করে না মিলাদ কি আমি এগুলো আসলো কিভাবে এই বেদাতিগুলো আসলো কিভাবে এগুলো তো আমরা বাপদাদা থেকে দেখতেছি আসতেছি কিন্তু বাপদাদার আগে এটা ছিল না এক সময় যেরকম ঈদ মুবারক ছিল না আমার ছেলেকে যদি বলি বাবা ঈদ মুবারক নাই বলবে তো আমি তো জন্ম হওয়ার শুনতেছি ঈদ মুবারক কিন্তু এইখানে অনেক মুরব্বী এখনো সাক্ষী আছেন তারা ঈদ মুবারক শুনেন নাই তারা জীবনে কখনো সেই জন্য সাহাবাই কেরাম থেকে আসে তাকাবল আল্লাহ মিন্ মিনকুম এটা তারা বলতেন যে আল্লাহ তোমার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে এটা কবুল করুন আজকের এই দিনটায় কবুল করুন এটা এটা বলবেন শুভেচ্ছা বিনিময় করা এটা এটা ইসলামী বিধান আপনি আপনার আত্মীয় স্বজনকে দেখতে যাবেন মা বাবা দূরে থাকলে তাদেরকে দেখতে যাবেন আত্মীয়স্বজনের সাথে দেখা করবেন ঈদের সালাদ যদি ছুটে যায় ঈদের সালাদ যদি ছুটে যায় তাহলে একা একা দুই রাকাত পরে নেবেন কোনো কারণে যদি ছুটে যায় তারপরে হচ্ছে ঈদের গুস্ত বিন কোরবানির গুস্ত বিতরণ আমাদের ছোটোবেলায় আমরা দেখছি যে কোরবানি একবারে পাল্লা নিয়ে মাফতে হইত মানে একেবারে একটা টুকরি নিয়ে মাপবে যে তিন বাঘ ঠিক হইছে কিনা না তারপরে তিন বাঘ থেকে করার পরে একটা বাঘ এলাকায় বিতরণ করবে একটা বাঘ আত্মীয় দেবে আর একটা বাঘ নিজের খাওয়ার জন্য রাখবে এর আসুন আমরা দেখি যে এটা ইসলামিক কোনো বিধান আছে কিনা না রসদসল্লাহি সাল্লাম বলছেন আল্লা সুহানা বলছেন সুরা হজের ২৮ নম্বর আয়তে যে তোমরা খাও এবং নিঃস্ব অবাবগ্রস্তদের মধ্যে অবাবদের অবাবীদেরকে খাওয়াও রসদাল্লাম বলছেন শহীদ মুসলিমের উনিশশো একত্রিশ নম্বর হাদিস যেখানে বলছেন তোমরা খাও জমা করো দান করো অন্যত্র তিনি বলছেন যে তোমরা খাও খাওয়াও এবং জমা করো ফ্রিজের মধ্যে জমা করতে করার জন্য রসুল বলছেন এবং আমরা জানি যে ঈদের পরের দিনগুলাকে তাসরিকের দিন বলা হয় তাশ্রিক অর্থ হচ্ছে রুদ্রে শুকানো মাংসগুলোকে রুদ্রে শুকানো হইতো আগে তো পিজার্ভ এরকম করা যেত না এটা সুটকি করে রাখা হইতো তাহলে আপনি কি করতে পারবেন খাইবেন খাওয়াবেন দান করবেন এজন্য যে আপনাকে এখন মেপে যুগে করতে হবে এটা না আপনি পুরাটাই খাইতে পারেন তবে এরকম বকিল হবেন না তবে আপনি হচ্ছে যে নিশ্চয় গরিবদের মিসকিনদেরকেও বিতরণ করবেন আত্মীয়স্বজনকে যা যারা দেয় নাই তাদেরকে দেবেন আপনার তফিক থাকলে আগেই আমরা বলছি যে পুরো একটা কুরবানি আপনার আত্মীয়স্বজনকে দিতে পারেন গরিব মিসকিনকে দিতে পারেন আর আপনি যদি এককভাবে করেন তবে পরিবারকে বঞ্চিত করে এইদের খুশি পরিবারকে বঞ্চিত করে আপনি বিতরণ করবেন না পরিবারকে দেখা গেলো যে আপনার একটা ছাগল দিছেন ছাগল এখন বিতরণ করতে করতে এখন ঘরের একবেলা খাওয়ার পরে দ্বিতীয়বেলার খাওয়ার জন্য নাই এটা যেন না হয় কারণ ঈদ হচ্ছে আনন্দের দিন এটা এটা যেন আমরা পরিবারের সাথে শেয়ার করি পরি রসসলি সাল্লাম বলছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে যেটা খাওয়াও তোমাদেরকে বিবিদেরকে যেটা খাওয়াও স্ত্রীদেরকে যেটা খাওয়াও সেটাও সাদাকা সেটাও সাদাকা সুবহান আল্লাহ আমরা পরিবারকে খাওয়াইলে যে সাদাকা থেকে বঞ্চিত হবেন এরকম না কোরবানির পশু আপনার প্রতিবেশীকেও যদি তাকে কাফের নন মুসলিম মুশ্রিক তাদেরকেও দিতে পারবেন ইসলামের প্রতি তাদেরকে আকর্ষণ সৃষ্টি করার জন্য অভাবগ্রস্ত এরকম যদি কোনো প্রতিবেশী থাকে তাকেও দেওয়া যাবে বৈধ আছে। এটা ইসলামের মহান উপবথা যেমন জাকাতের একটা অংশ আছে জাকাতের অংশ একটা অংশ আছে যেটা কি করা যায় নন মুসলিমদেরকে দেওয়া যায় ইসলামের প্রতি আকর্ষণ সৃষ্টি করার জন্য তারপরে ঈদের সালাদ শেষে আমাদের সমাজে একটা আসে কুলাকুলি করা কুলাকুলি ইসলামে আছে। তবে এটা ঈদের সালাতের সাথে সম্পৃক্ত না হ্যাঁ ঈদের মাঠে আপনার এটা কি কাদের সাথে সম্পৃক্ত অনেক দিন পরে অনেক দিন পরে কারোর সাথে দেখা হলে সেই ক্ষেত্রে কুলাকুলি করার বিধান আছে সালাম মুসাফা এবং কুলাকুলি স্বাভাবিক অবস্থায় সালাম মুসাফা আর যদি এখন তো মানে আপনি তাড়াহুড়া বা কি মুসাফার সুযোগ না থাকে তাহলে সালাম বিনিয়ম বিনিময় করবেন সালাম মুসাফা করতে পারেন অনেক দিন পরে দেখা হয়েছে তার সাথে কুলাগুলি করবেন ঈদের সাথে কুলাগুলির কোনো সম্পর্ক নাই তবে ঈদের মাঠে যাওয়ার পরে একটা লোককে দেখছেন সে অনেকদিন পরে আসছে অনেক দিন ঈদের মাঠে আমরা একত্রিত হই অনেকেই দেখা যায় যে অনেক দিন পরে থেকে বাইরে থেকে আসছে এক্ষেত্রে তার সাথে কুলাকুলি করতে পারেন তবে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন কেউ যদি আপনার সাথে কুলাগুলি করতে আসে তাহলে সেক্ষেত্রে আপনি করে নিয়েন তাকে বঞ্চিত করিয়েন না কিন্তু আপনি নিজে করার দরকার নাই যাদের সাথে পরিচিত আছে তাদের সাথে কুলাগুলি করেন এবং তাকে বলে দেন যে কুলাগুলি করার তো বিধানটা নাই সুন্দরভাবে বলে দেন সাথে সাথে বঞ্চিত না হয় যে কী আমি গেলাম কুলাগুলি করতে ঈদের আনন্দে কারণ মানুষ অনেক বেশি আনন্দিত হয় কুলাগুলি করতে পারলে তো এটা সে আসলেও আনন্দিত হতে আর আপনি তাকে থামাই দিলেন না এত মানে রুড়ো হওয়ার দরকার নাই আপনি একটু কি করবেন সম্মানিত উপস্থিতি তারপরে আসে যে তাস্ত্রিকের দিনগুলো এগারো বারো এবং ১৩ জিল হজ আইয়ামে তাসরিক বলা হয় তাসরিক হচ্ছে রুদ্র গুস্ত শুকানোর দিন এই দিনগুলো হচ্ছে জিকিরের দিন তকবির দেওয়ার দিন এই দিন প্রত্যেক অক্ত প্রত্যেক অক্ত সালাত ফরজ সালাতের পরে তকবির দেওয়া হয় আমাদের সমাজে যেটা প্রচলন আছে এটার কোনো বৃত্তি ইসলামী শরীয়তে নাই তবে এই দিনগুলো হচ্ছে তাকবির দেওয়ার দিন ফরজ সালাতের পরেও দেবেন একাকি অন্য জায়গায় দেবেন গড়ে গিয়ে ঢুকে সবাই। স্মরণ করিয়ে দিলেন বাজারে গেলে দিলেন রাস্তাঘাটে দিলেন স্মরণ হইলো তখনই দিলেন কিন্তু ওই সালাতের পরেই দিতে হবে এইটা এইটা কোনো প্রমাণ পাওয়া যায় না তারপরে সম্মানিত উপস্থিতি ঈদের এই আনন্দটাকে আমরা যাতে সবার মাঝে আমাদের আশেপাশে যারা দরিদ্র আছে অসহায় আছে তাদের সাথে আমরা এটা শেয়ার করতে পারি এতিম ফকির মিসকিন আছে তাদের সাথে আমরা শেয়ার করতে পারি আমরা যেন এই কুরবানির ত্যাগ করা এটা যেন আমাদের শুধুমাত্র এটা যেন কোনো আনুষ্ঠানিকতা না হয় এটা যেন শুধু লৌকিকতা না হয় এটা যেন শুধু একটা একটা আমাদের এটা প্রোগ্রাম বা একটা অনুষ্ঠানের মতো না হয় এটা যা এটার মাধ্যমে যাতে আমরা নিজেদের আত্মীয়স্বজন নিঃস্ব অসহায় দরিদ্র তাদের সাথে শেয়ার করতে পারি সাথে সাথে ওই দিন যেন আমরা এই দিন হচ্ছে তাকবীরের দিন ওই দিন হচ্ছে জিকিরের দিন আমরা যেন এই দিন আল্লাহর স্মরণ থেকে আল্লাহর জিকির থেকে যে এইটা যে এইটা থেকে যেন আমরা কিনা হয়ে যাই এই দিন যেন আমাদের ঈদ ফেস্টিবল উদযাপন এটা এদিন যেন আমাদের ডেকসেট বাজানোর দিন এ দিন যেন আমাদের মেয়েরা অর্ধ নগ্ন হয়ে ঘরে বাইরে ঘুরবে সেই দিন যেন না হয় এই দিন যেন আমাদের আল্লাহর নিকটবর্তী হওয়া আল্লাহর ক্লোজার হওয়া আল্লাহর আরও বেশি নিকটবর্তী হওয়ার দিন হয় এই দিনগুলো যেন না হয় যে আমরা যেন ওই দিন আল্লাহ থেকে আরও বেশি দূরে চলে যাব। আমরা ওই দিনগুলো যেন আমাদের ঘরে অনেক শয়তান আছে এবং ওই শয় বক্স বক্স আছে যেটা আপনার বুঝতেছেন যে টেলিভিশন যেখানে সাত দিনের প্রোগ্রাম দিচ্ছে এই কোন অনুষ্ঠান কোন চ্যানেল থেকে কোন চ্যানেল দেখবেন ওই দিনগুলা যেন না হয় আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন ওয়াকুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আল আলহামদুলিল্লাহ ওয়াহাদুয়সালাম আলম আল্লাহ নবী আবাদা সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করছি যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ যেখানে নব্বই ভাগের বেশি মুসলমান সেই দেশে সেই দেশের দায়িত্বশীল সরকার পর্যায়ের মন্ত্রী পর্যায়ের একজন লোক তিনি ইসলামী শরীয়তের প্রধান স্তম্ভ এর একটি স্তম্ভ নিয়ে তিনি ক্রিটিসাইজ করলেন আমরা দেখলাম যে তিনি তুচ্ছ চাচ্ছিল্য করলেন মাহমুদ রসুল্লাহ সাল্লু আলিয়ামকে নিয়ে আমরা এই ক্ষেত্রে আমাদের করণীয় কি। আমাদের প্রথমে তো আমরা এই বিষয়টাকে নিন্দা জানাচ্ছি এবং যারা এই দেশের দায়িত্বশীল আসেন আমাদের মুসলিম লিডার যারা আছেন আমাদের দায়িত্বশীলা যারা আছেন তাদেরকে কাছে আমরা আহ্বান জানাব যে তারা যেন এটার যথাযথ আইনের আওতায় এনে যথাযথভাবে ইসলামী শরীয়ত অনুযায়ী তাদের বিচার ফয়সালা করেন এটা আমাদের দাবি এবং এই সাথে সাথে আপনাদের সবাইকে আমি স্মরণ করিয়ে দিতে চাই আমরা অযুবঙ্গের কারণ জানি আমরা সালাদবঙ্গের কারণ জানি আমরা ইমানবঙ্গের কারণ কি জানি আজকে কিসের জন্য যার নাম আবদুল্লাফ সিদ্দিক যাদের নাম ইসলামের সাথে শামসুর রহমান তারা কিসের জন্য ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছে অনেকেই বলছেছেন ওই লোক ওই অবস্থায় ড্রাঙ্ক ছিল মদ্যপান অবস্থায় ছিল মদ্যপান অবস্থায় থাকলে এখানে অনেক আলেমুলামা আসেন যে ইসলামের রুলিংটা কি হয়ে যায় এর জন্য হুজত কায়ম করে তাকে শাস্তির আওতায় আনতে হবে তাকে আগে হুজত কায়েম করতে হবে তারপরে শাস্তির আওতায় আনতে হবে আমরা আমরা ফতোয়া দেব না যে কাফের মুসরিক মোর্তাদ এগুলো আমরা বলবো না এগুলো আমরা আলেমুলামাদের জন্য রেখে দেব। দেবো এগুলো স্কলারদের জন্য রেখে দেব তারা এটা দেখবেন তারা এটা হুজত কায়েম করবেন তবে আমাদের করণীয় হচ্ছে আমাদের সন্তানরা সেকুলার এজুকেশন করতেছে আমাদের সর সন্তানরা শুধু কোরআনতেলাও শেষে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি তাদেরকে স্কুল কলেজে দিচ্ছি তাদেরকে লেখা লেখাপড়া পরবর্তীতে কি করতেছে ওইটা দেখতেছি না এজন্যই তো আমাদের লিডাররা বলতেছে যে দুর্গা নাকি কি নিয়ে আসে অনেক ফসল নিয়ে আসে কিসের জন্য এই সেকুলার এজুকেশন সেগুলা আমাদের ইসলামী ধর্মে ইসলামী দিনের যে সক্রিয় বৈশিষ্ট্য এটা সম্পর্কে আমাদের সন্তানরা জানে না আমরা নিজেরাও জানি না সম্মানিত উপস্থিতি আজকের দ্বিতীয় গত বয় আপনাদেরকে সংক্ষিপ্তভাবে স্মরণ করিয়ে দিতে চাই এই বিষয়ে যে ইসলাম ইসলামবঙ্গের অনেকগুলো বিষয় আছে ওলামায়কেরাম সেটাকে দশটাকে দশটা উল্লেখ করছেন তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর সাথে শরিক করা যেটা আমাদের দেশে অহরহ হচ্ছে সিরকে আকবর মাজার ফুজা খবর ফুঝা ফির ফুজা মানুষ মাজারের কাছে গিয়ে চাচ্ছে ফিরের কাছে গিয়ে চাচ্ছে এটা আমাদের সমাজে কালচার আছে। তারপরে আছে যে আল্লাহ এবং বান্দার মধ্যখানে মধ্যস্থতা আছেন আমার মুক্তার আছেন আমার বারেস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামেনদার আমাদের এটা হচ্ছে আমাদের অনেকের বিশ্বাস যে আমার অমুক হুজুর আছেন অমুক গালাউনির হুজুর আছেন অমুক ফেঁকুনির হুজুর আছেন অমুক বড়ো হুজুর আছেন আমি অনু অমুকের মুরিদ তিনি আমাকে আল্লাহ নিকটবর্তী করে দেবেন এটা হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয় ইসলাম ভঙ্গকারী বিষয় পায়া মিডিয়া ইসলামের মধ্যে নাই এটা বায়া মিডিয়া করা যাবে না সাফায়াতের ক্ষেত্রে তাওয়াক্কুলের ক্ষেত্রে আল্লাহকে ডাকার ক্ষেত্রে আল্লাহ বলছেন ও ধি অস্তাজীব ডাকো আমাকে ডাকো আমি ডাকের সারা দেবো আল্লাহকে ডাইরেক্ট আপনি ডাকবেন আল্লাহ কি প্রমাণ দেন নাই যে মাসের পেটে গিয়ে নবী কাকে ডাকছিলেন আল্লাহ কি প্রমাণ দেন নাই আদম আলা যখন পৃথিবীতে আসছিলেন তখন কাকে দোয়া করছিলেন বায়া আমাদের দেশে একটা জাল হাদিস প্রচার করা হয়েছে যে রসদুল্লাহ ইসলামের রসিলা নিয়ে দোয়া করছিলেন আর সেই কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন এটা হচ্ছে জাল হাদিস তিনি শুধু কেবলমাত্র আল্লাহ সুবহানাউ তালার কাছে তিনি দোয়া করছিলেন ক্ষমাপার দোয়া করছিলেন আল্লা সুবাহান তালা তাকে মাফ করে দিয়েছিলেন আমাদের আমাদের দেশে অনেকেই মনে করে যে কাফেরকে কাফের বলা যাবে না কাফেরকে কাফের না বললে ইসলাম ইসলাম ভঙ্গ হয়ে যায় আবার মুসলমানকে কাফের বললে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে যে ব্যক্তি মুসলমানকে কাফের বলবে সে কাফের হয়ে যাবে রসুসালাম বলছেন কাউকে গালি দিলে গালিটা ফিরে আসে যদি ওই লোক এটার এই উপযুক্ত না হয় তো মুসলমানকে কাফের বলতে হলে সেই ক্ষেত্রে ফিতনাথুর তাকফির তাকফিরের মাসালা আছে এটা জানতে হবে তারপরে বুঝতে হবে এটার জন্য এই মশালাটা আমরা আলেনদের জন্য রেখে দেব। কিন্তু কোনো কাফের কোনো মুসরিক কোনো মোরতাদ যেটা ডিক্লেয়ার হয়ে গেছে যেটা সুনিশ্চিত হয়ে গেছে তারপরে যদি কেউ বলে যে সেটা কাফের না কাফেররাও হয়তো ভালো কাজ করে আমাদের দেশে অনেকের ধারণা আসে যে মাদার টেরেসা বা এ ধরনের যারা ভালো কাজ করে তারা হয়তো কাফের না তারা হয়তো জাননাতে যাবে না কাফেররা কখনও জানাতে যাবে না কাফেরিতে কাফের হিসাবে আইডেন্টিফাই করতে হবে তারপরে রসদ সাল্লাহিস্লাম যে হেদায়াত নিয়ে আসেন রসুল্সাইসাল্লাম যে দিন নিয়ে আসছেন হাদি সি কিতাবাল হাদি হাদি মহাম্মদিন সাল্লাহিস্লাম সর্বোত্তম হেদায়ত হচ্ছে মাহমুদামের হদায়ত সর্বোত্তম পথ নির্দেশনা হচ্ছে মাহমুদামের পথ নির্দেশনা এই মোহাম্মদামের পথ নির্দেশনাকে কেউ যদি মনে করে অপূর্ণাঙ্গ অসুন্দর এই হেদায়তের বিধানের শ্রেষ্ঠ বিধান কিছু আছে এটাও যদি কেউ মনে করে তাহলে তার ইমান ভঙ্গ হয়ে যাবে আমাদের অনেকে এই এই এই এই রোগগুলো আছে রসদস্লামের যে দিন নিয়ে আসছেন ইসলামের অনেক বিষয়কে ক্রিটিসাইজ করা ঘৃণা করা আপনি সালাদ আদায় করতেছেন কিন্তু তারপরে মনে করতেছেন পাঁচ অক্স সালাদ আবার জোয়ারের সময় এত মনের মধ্যে সালাদ সালাদ করে আপনি দাঁড়িয়ে রেখে টুপি রেখে হজ করে আপনার ইস ইসলামটা এটা ইমান মঙ্গল ইসলামের কোনো বিষয়কে ঘৃণা করা যাবে না এটা ভালোবাসতে হবে ওইটা অন্তরের মধ্যে ভালোবাসা দিয়ে আদায় করতে হবে ওইটা ঘৃণা নিয়ে আদায় করলে হবে না যদিও ওই লোক দাঁড়িয়ে রাখে এবং দায়ীরাওয়ালা মানুষদেরকে ক্রিটিসাইজ করে আমাদের সমাজে অনেক লোক আছে সে দায়ী রাখছে কিন্তু দাড়িওয়ালা ইয়াং সে দেখলে তালেবান এই তালেবান বলে এই জঙ্গি আমাদের লিডাররা এগুলা করতেছে তারপরে জাদুটুনা করা জাদুটুনা আমাদের দেশে চর্চা আছে। আমাদের অনেক মা বোনেরা চর্চা করে ছেলে ছেলের বউয়ের মধ্যে বেশি মহব্বত যেন না হয় মায়ের প্রতি যেন মহব্বত থাকে কিন্তু দেখা যাবে ওই মহিলা হজও করেন ফাঁসক্ত নামাজ পড়েন মুসল্লা থেকে কোনো বের হন না সবসময় গুমটা দিয়ে চলাফেরা করেন কিন্তু তিনি জাদু চর্চা করেন জাদু কেউ যদি হয়ে যায় জাদুরের দ্বারা কেউ যদি আক্রান্ত হয়ে যায় তারপরে জাদুগীরের কাছে যাওয়া যাবে না আর আপনারা জেনে রাখুন যে এই দেশে অনেক দাড়িওয়ালা অনেক টুপিওয়ালা অনেক মহাদিস অনেক মুফতি অনেক মোস্তামিম তারা জাদুগীর তারা ফরচুন টেলার তারা হচ্ছে মেজিশিয়ান তারা শাহির তাদেরকে চিনতে হবে আপনি জানতে হবে যা কি কী কী করলে জাদুঘর যে মায়ের নাম জিজ্ঞেস করবে কোনো জায়গায় গেলে সে মনে করবেন যাদুগীর যে বলবে লোহা দিয়ে এটা করতে হবে গাছের মধ্যে এটা এই এই এটা টান দিতে হবে অমুক জায়গায় নিয়ে এটা সারতে হবে এগুলো হচ্ছে জাদুগিরের লক্ষণ যদিও এটা মুহাদ্দিস হন মুফতি হন ফকি হন তিনি যেই হন না কেন তিনি জাদুগির তিনি মেজিশিয়ান তো সুশালিসাম বলছেন ওদের কাছে গেলে চল্লিশ চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না আর যদি ওদের কাছে কথা বিশ্বাস করে তাহলে মোহাম্মদ সাল্লাহাম যে দিন নিয়ে আসছেন ওই দিনকে সে ইমান ভঙ্গকারী বিষয় সম্মানিত উপস্থিতি তারপরে মুসলমানদের বিরুদ্ধে কাফের মুসিকদেরকে সাহায্য করা মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা এটা হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয় কাফের মুশ্রিক ইসলামের দুশ্মন তাদেরকে সাহায্য করা এটা যে কথা দিয়ে সাহায্য হইতে পারে এটা যুদ্ধের ময়দানে সাহায্য হইতে পারে এটা হইতে পারে আপনার এটা মতামত দিয়ে একটা কমেন্ট দিয়ে এটা একটা একটা বাক্য বলে এটা ইশারা করে হইতে পারে এটা সমর্থন এতে যদি এ ধরনের কেউ সমর্থন দেয় তাহলে তার ইসলাম ভঙ্গ হয়ে যাবে কেউ যদি মনে করে যে অমুক লোকের জন্য ইসলামের শরীয়ত বাধ্যতামূলক না ইনি চলে আমাদের দেশে অনেক লোক আছে করে না উলঙ্গ হয়ে আটতেছে মানুষ মনে করে কার কি কী আসে কিছু বলা যাবে না উলঙ্গ হয়ে নামাজ পড়ে না করে না সে মনে করে ও আল্লাহর হয়ে গেছে না এটা যারা বিশ্বাস করবে তাদের যারা বিশ্বাস করবে তাদের ইসলাম নষ্ট হয়ে যাবে ইসলাম ভঙ্গ হয়ে যাবে সর্বশেষ যে বিষয়টা হচ্ছে যে সম্পর্কে অজ্ঞ থাকা মূর্খ থাকা এটা আমাদের অনেকই আছে আমাদেরকে সতর্ক হতে হবে দিন নাশিকা, দিন না বোঝা দিন না মানা দিনের উপর আমল না করা দিনের কোন বিধানের প্রতি বুকক্ষেপ না করা এই বিষয়গুলো হচ্ছে ইমানবঙ্গকারী বিষয় সম্মানিত উপস্থিতি আপনাদেরকে সতর্ক হতে হবে এই ইমান বিঙ্গ বিধ্বংসী বিষয়গুলো সম্পর্কে না জানার কারণে আমরা যেরকম করতেছি আমাদের অনেক পিএইচডি ডিগ্রিদারি আছে অনেক বড়ো বড়ো ডিগ্রিদারী আছে যারা এগুলা নিয়ে ক্রিটিসাইজ করতেছে এগুলোর মধ্যে নিমজ্জিত আছে আল্লাহ সুবাহন উত্লা আমাদেরকে তৌফিক দান করুন আমরা জেলেগুলো শিখতে পারি এবং আমরা নিজেরা এইগুলা মানুষদের সংসার মধ্যে প্রচার করতে পারি এবং আমরা যেন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি নিজেদের আহাল পরিবার তাদেরকে রক্ষা করতে পারি আল্লাহ সুবাহন উত্লা আমাদেরকে তৌফিক দান করুন বারিক মহমদ কমা বারক্রাহিহিহী হামিদ মজিদিন ربنا هب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إني أسألك علمًا نافعًا اللهم اهدنا الصراط المستقيم اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينها عن الفحشاء والمنكر تذكرون فاذكروني أذكركم واشكروا ولا تكفرون আকবর আলহামদুলিল্লাহ রহীন কনস্তায়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 سَبِّ ح اسمَ رَّكَ الأع الذي خَلَقَ فَسَووَّ والَّذ قَّرَ فَهَد والَّ أأَخجَ المَرع فَجلَهُ غسَ أن أأَحوى سَنَقرهكَ فَلا تَاسَ إلا م شله إنهُ يَعلم الجَهرَ وَمَا يَخفَى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 بَلْ تُؤْصِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى إِنَّ هَذَا لَفِي السُّحُفِ الْأُولَى سُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَى الله أكبر Bismi' الله li man الله Allahu akbar Bismillah Bismillah Bismillah আলহামদুলিল্ রবিলাম রহীক آمين. هل اتىك حديث غاشيه وجوه يومئذ خاشعه عاملات ناصبات تصل نارا حاميه تسقى من عين انيه ليس لهم طعام الا من غضري عل ليس ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مسفوفة وزرابي مبسوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف ستعت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تبلى وكفر الله العذاب إن إلينا ثم إن عَلَيْنَا حِسَابَهُمْ ইন্ন হ سمع الله দেব الله একবার ম <mahum> হুম